ইবনু উমর রদিল তালাহত বর্ণিত তিনি বলেন রসিল্লাহ সাল্লাহ সাল্লাম নির্দেশ দিয়েছেন তোমরা একমাত্র ক্রন্দনরত অবস্থায়ই এমন লোকদের আবাসস্থলে প্রবেশ করবে যারা নিজেরাই নিজেদের উপর জুলম করেছে তাদের উপর যে মুসিবত আপতিত হয়েছিল তোমাদের উপরও যেন সে মোসিবত না আসে